প্রতিষ্ঠিত করা যাবে না সকল সৃষ্টি তৈরি করার আগে তিনি যখন ভাগ্য লিপি দেখেন তখনই আল্লাহ তারা লিখে রেখেছেন যে কি মোহাম্মদ হবেন এই লিখে রেখেছেন কিন্তু মোহাম্মদ হিসেবে ছিলেন না মোহাম্মদের নবী হিসেবে কোন তারকা হয়েছিলেন কোন অস্তিত্ব নিয়েছিলেন কোন আলো হয়েছিলেন কোন পাখি হয়েছিলেন কোন ময়ূর হয়েছিলেন এই ধরনের যে আঁকিদা বিশ্বাস মানুষের কাছে হ্যাঁ মানুষরা পোষণ করে এই সমস্ত বিশ্বাসে কি বাজে এবং ভুল কোন আল্লাহ প্রতি অপবাদ আল্লাহ ওরাসুলের প্রতি কি আল্লাহ অপবাদ আল্লাহ নবী নবী হিসেবে আল্লাহ লেখের একজন থাকে সকল সৃষ্টিকে সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু তিনি নবী ছিলেন না তাকে পাঠ নবী ছিলেন তাকে পাঠিয়ে না চল্লিশ বছর বয়স যখন হলো গাড়ে হেরাতে যখন ফিরিসায় বললো তখন আল্লাহ নবী বলতে মা আনা কারণ কায় আমি করতে জানিনা আমাকে কাছে আবার চাইতে পারে খুব কান তারপর আমাকে ছাড়ছে আবার বলছে পর আমি আবার বলছি আমি না আবার চাকে ধরছি তিন বর্ষা কথা পরে তো আমাকে ভাই করা হল ওই আয়গুলের মাধ্যমে তিনি কি হলেন নবী হলেন নবীন এই আয়তের মাধ্যমে তিনি কি হলেন নদী হলেন এর আগে তিনি নবী ছিলেন না যারা বলে যে তিনি আগে নবী ছিলেন তারা কিছু করে পাঠাবেন কিন্তু তিনি নবী দিবেন তা নবী বানাই দিচ্ছেন আগে না সবাইকে সবার কথাই তো লিখছে আল্লাহ তাহলে কি আমি বলি আমি যদি বলি আমি আরিফ পঞ্চাশ হাজার বছর আগেই আরিফ ছিলাম আঁকিরা কি অত্যন্ত গুলো যখন মতো আঁকিরা হম তা আমরা নবী সম্পর্কে কি আঁকিদা রাখবো নবী সাহেব সাহেব সম্পর্কে আমাদের আঁকিরা থাকবেই যে আল্লাহ যত নবী আল্লাহ তারা পাঠানো তারা সকলেই পুরুষ ছিলেন কোন মহিলাকে আমরা তারা কখন নবী তারা খানা দানা খাইতেন তারা সাধারণ মানুষের গুণাবলী তাদের মাঝে ছিল তারা মানুষের কাছে এবং তারা যা সংবাদ দিয়েছেন মানুষকে তা সবই সত্য এবং মোহাম্মদ মহম্মদ সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুরাহাম এরপরে শ্রেষ্ঠ নবী হলেন উলুল আজম যা উলুল আজম উলুল আজম নবী কয়জন পাঁচজন মোহাম্মদ উলুল আজম এই পাঁচজন নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী হ্যাঁ আল্লাহ এই পাঁচজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ হ্যাঁ আর সকল নবীদের মধ্যে রসুলদের মধ্যে এই পাঁচজন করছেন আল্লাহ রসুলদের সংখ্যা কত তো এরকম আল্লাহ নবী বলছিলাম ঠিক হাদিসটা মনে নাই তো আপনাদেরকে পরে দেখে বলব্লা তো আমার এখন ধারণা হচ্ছে তিনশো মা এখানে আল্লাহ আলম্বন করেছেন তিনশো প্রেরিত হয়েছেন হ্যাঁ এগুলো কি তারা হলেন নবী হ্যাঁ বাকিরা কি হলেন বাকিরা হলেন নবী আর তাদের মধ্যে নবী রসুলরা শ্রেষ্ঠ রসুলদের মধ্যে আমার কোন গর্ব নাই সর্বশ্রেষ্ঠ রসুল কিন্তু এটা আমার কোনো আল্লাহ আল্লাহ তার সৃষ্টি উদ্দেশ্য বলে দেয়নি আল্লাহ বলতেছেন যে কি আমি আদমকে সৃষ্টি করবো কি সেজন্য আমি পৃথিবীতে প্রতিনিধি আমার মহম্মদিরে পড়ানোর জন্য দুনিয়া বানাইতেছে তো এরকম এই ধরনের কথা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ভ্রান্ত মানে সম্পূর্ণ মিথ্যা আল্লাহ তালা করেন ঠিক আছে করার তুল কারণ আল্লাহ কোরআন একটা মজু বানিস কোন হাদিস গ্রন্থে কোন হাদিস গ্রন্থে হাদিসের অস্তিত্ব নেই এ হাদিসের অস্তিত্ব নেই আরো হাদিস বর্ণনা করে আমাকে যে গিবরাই বলতেছে যে আল্লাহ জানেন এই যে মৌসু বানাওয়াট হাদিস গুলো ইসলামের দুশ্মনরা মানুষের আঁকিয়ে রাখে নষ্ট করার জন্য তারা যে হাদিস গুলো বানিয়েছে বানাওয়াটি হাদিস গুলো ভর্তি করে মানুষ কি করছে এই সকল হাদিস বানাবার গ্রহণযোগ্য প্রমাণিত হাদিস নয় কোনটাই গ্রহণযোগ্যের মধ্যে একটা সিরিফ এই হাতিসের মধ্যে একটা সিরিকা আছে আপনার কি হয় আল্লাহ কোন নবী শিরিফ করবে আছে আল্লাহ নবী শিরিফ করবে এই যে বলা হচ্ছে যে নবী হে আল্লাহ তোমার ওই কালে মাথা করে দাও যে তাই সে মোহাম্মদ রসিলাই আমাকে ক্ষমা করো আল্লাহ নাকি বলছেন যে ঠিক আছে তুমি আমার এমন এক নবীর রসিলা যখন থাল্লা যেটা আমার সবচেয়ে প্রিয় যাও তোমাকে এই আখিদা রাখা ঠিক হবে তারপরে যে কি বলতেছেন যে এখানে হাজি মধ্যে বলতেছেন কি হাজিস টা কি বললাম আল্লাহ তারা তাকে বলছেন যে মুসা মুসা তোমাকে আমি তোমাকে দাঁড়ে জ্বালালে একত্রিত করবো হ্যাঁ সেই মোহাম্মদের সাথে সম্মানিত ঘরে তোমাকে একত্রিত করব তো সেই ওই হাদিসের মধ্যে হিলি আগুন আইন এই হাদিসেরই শেষ অংশ যে আবন আদমকে আল্লাহ যখন সৃষ্টি করলেন সে অপরাধ করল তারপরে আঁকে দা রাখা এটা মোটেই মানে কোন মুসলমানের উচিত হবে না হবে কোন তো এই হাদিসটা হেলে আগুন বর্ণনা করছে আশা গণনা করছে কিন্তু গণনা করছে এই হাদিস যে আল্লাহ আদম আছে আর নে আমাদের অশিলা ধরা ধরতে হবে আল্লাহ এবং তারা তার জন্য নে কামা অশিলা ধরা যাবে আর কোন অশিলা ধরা তো আমাদের নবী সাল্লাহ রেসাল্লাম তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেগুলো কি সব সত্যি ভবিষ্যৎ এবং তাদের যে নবী যে নবীটা আমাদের কাছে পাঠিয়েছেন সে নবীর শরীর ধরে যে আমাদের আমল করতে হবে নাহলে যদি আমল না করে তাহলে সে আমল হবে তাহলে মানুষের আমল কবুল হওয়ার জন্য একমাত্র মাধ্যমকে একমাত্র তার শরীর না তার আনুগত্য তাকে আনুগত্য যদি করি তাহলে তার আনুগত্য অনুযায়ী কাজ করলে তার আমাদের কবুল হবে মানে আল্লাহ বলেন মন খান فليعمل عملا صالحا يبتي الله الله شرك شتي شت... شت... لا جي... شرك لاقتي صاحب شيء شنو شات عمل كويس شنو كي عمل كويس حسنا الكرام قالن اي عملا صالحا موافقا لشرع النبي ها ولا يشرك في صلوحه حدا آه. في عب... عباده ربي هذا يشرك بعبادته بل وحده فيها ها انت راكي আল্লাহর এদিকে যখন নদীর সরিয়ে তুলে আমল করা হবে তখন কি হবে আমলটা নে খাবে আর নদীর সরিয়ে তুলে যে আমল না করে আমলটা কি হবে না নে খাবে না তো কোনো মানুষ কখনো কারোরা হতে পারে না আল্লাহ নবীর দেহ আল্লাহ নবীর শরীরও আমাদের জন্য মুক্তির অশিলা নয় আল্লাহ নবীর আনুগত্য আমাদের জন্য মুক্তির ছিল আর পৃথিবীতে এমন কোন মানুষও নেই যার আনুগত্য আমাদের জন্য মুক্তির অশিলা হতে পারে যার আনুগত্য আমাদের জন্য মুক্তির অশিলা হতে পারে এমন কোন মানুষই নেই কেউ যদি দাবি করে গামি আমার আনুগত্য মুক্তির মুক্তি অশিলা মুক্তির কারণ আমার আনুগত্য না করলে মুক্তি পাওয়া যাবে না আমার আনুগত্য না করলে নবীকে বা আল্লাহকে পাওয়া যাবে না সেই ব্যক্তির আগে কি তাগুদ সে ব্যক্তিরা কি আল্লাহক্ষণ কতক্ষণ আর তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলে কিন্তু আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে বললো যে তারা আনুগত্য করতে হবে এবং তার আনুগত্য করা করলে মুক্তি পাওয়া যাবে এমন কথা কিন্তু কথা বলা হয়নি তো এই জন্য কোন মানুষে এ কথা দাবি করতে পারে না যে তার আনুগত্য সব কথা মেনে মেলেই সব ধরনের কাজ যদি মেনে নেওয়া হয় তার অন্যায় কথাও যদি মেনে নেওয়া হয় ভুল কথাও মেনে নেওয়া হয় তাহলে মুক্তি পাওয়া মুক্তি পাওয়া যায় সব কথা মুক্তি পাবে। এমন কোন মানুষে পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নেই শুধুমাত্র অন্দা অন্দা আমাদের নবীন মোহাম্মা ছাড়া আর কোন পৃথিবীতে কোন রকম মানুষ নাই যার সব কথায় গ্রহণযোগ্য কোনো কথা বর্জন নয় পৃথিবীতে যত মানুষই আছে সমস্ত মানুষেরই আনুগত্য হ্যাঁ কিছু ভালো যে কথা কথা বলবে সেই কাজে আনুগত্য করতে হবে যেটা অন্যায় করবে সে কাজে আনুগত্য করা আনুগত্য সব কথা নাজী মোহাম্মদ রসুল আনুগত্য করা একচি আনুগত্য করা যাবে না যাবে কেন এই জন্য আল্লাহ তালা কোনো মানুষ ঘুরে উঠে না কোন মানুষ নিজের পক্ষ থেকে আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো তাদের অনেক ভুল পাওয়া যেত অনেক স্বাদ পাওয়া যেত অনেক মত পাওয়া যেত যেহেতু আল্লাহ নবী রাই বলছেন হওয়া ইন ওহিন তিনি যাই বলছেন তাই তিনি আল্লাহর পক্ষ থেকে বলছেন আল্লাহ নদীর কথা অবান্ত সত্য আর আল্লাহর কথা তো সত্যই আল্লাহর কথা সত্যই আল্লাহর পক্ষ থেকে যাই আসে তাই সত্য হ্যাঁ বললেন হাক খার রব্দে বরং সে নদী যে সত্য এসে থাকে তোমার প্রতি তারপরের পক্ষ তো এখন যদি কেউ দাবি করে যে আমি আমি আমি বা মাধ্যম হচ্ছিলাম আমারও না আল্লাহ নদীতে পাওয়া যাবে না আর নবীরা মানলে আল্লাহরে না এরকম যদি কেউ দাবি করে যে তার সব কথাই হবে এরকম দাবি করে তাহলে সে কি হবে কি হবে তাগত কারণ একমাত্র সব কিছু সব কথা আনুগত্য করতে হবে কার একমাত্র আল্লাহ আর যেহেতু আল্লাহ নবীর আল্লাহরই কথায় সব কথা আল্লাহরই বলেছেন এই জন্য নবীর করতে হবে আর তিনি পেত্রিকা আর কোন মানুষের আনুগত্য যদি একঠিকিয়া করা হয় সব তাহলে তাকে কি কি হলো তাকে প্রভু হিসেবে হলো তাকে বব হিসেবে মানা হলো আর এটা আনুগত্যের আনুগত্য কাকে ইবাদতাদত হলো একজন মানুষকে দেওয়া কি আনুগত্য একটা ইবাদত কথা মানা হুকুম মানা বলছি না এর আগে বলছি না হুকুম আনুগত্য করা একটা ইবাদত এই এবাদত যদি অন্য কারোর জন্য যায় করা কি হবে সিরিক হবে আজকে পীরেরা কি করে মদ খাওয়ায় গামজা খাওয়ায় বাজনা বাজায় দাঁড়ি চাষায় আর কি যারা এরকম মাধ্যম হয়ে গেছে তারা কি করছে তারাও একটা আল্লাহ আল্লাহ হিসেবে নিজেদেরকে পিঠি এই প্রতিষ্ঠিত করছে তারাও তারা কি দাবি করে নাই প্রকৃত পক্ষে তারা আল্লাহরই স্থানে দখল করছে যেমন আল্লাহর সমস্ত কথাই গ্রহণযোগ্য কোনো কথাই বর্জনীয় না আল্লাহ আল্লাহ উপায় করে তারা নির্ধারণ করে তারা কি করছে আনুগত্যের যে একচিটিয়া দাবি করছে এর মাধ্যমে তারা নিয়ে একটা আল্লাহ করিয়ে প্রত্যেকে নিজে একটা তাগুত হয়ে গেছে এবং এই হয়ে তারা কি হ্যাঁ নিজেদেরকে আল্লাহর আসনে বসাই যদি কোন মানুষকে যদি সমস্ত ক্ষমতা সুপারিশের অধিকার একমাত্র আল্লাহ এখন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন তাহলে আমরা যে পীরদেরকে ধরতেছি আর মানে কি আমাদের এই ইচ্ছা তাকে কেউ সুপারিশ করার অধিকার দিবেন এই দুনিয়াতে কাউকে আল্লাহ তালা দেয় নেই তারা ফিরদেরকে যা ধরে তো ফির বাবাকে না সুপারিশ পাওয়া যাবে না তারা তারা কি করতেছে শুরু করতেছে তারা যে যে জিনিস আলার কথা আছে সেই জিনিস হাতিরের কাছে বলে বিশ্বাস করতেছে আল্লাহ সাফাহাতের আল্লাহ আর মেয়ে হাতিমাকে রক্ষা করে বলছেন কেমন না সালিমা সিটি আমি নাম না কি না হাতিমা তুমি আমার বেটি তুমি যত সম্পদ চাও আমার আমার কাছ থেকে আমার কাছ যা সম্পদ আছে না কিন্তু আমি তোমাকে কিন্তু তোমার নিজে আমল তুমি নিজে করো তুমি জাহার্মান থেকে নিজেকে তুমি বাঁচাও আমি তোমার বাপ আমি নদী সর্বশ্রেষ্ঠ নবী হওয়া আমি তোমার কোনো প্রকার করতে না তোমার যদি আমল না থাকে তুমি যদি আল্লাহকে না আমি তোমার বাপ নদী হয়ে কোনো করতে আল্লাহর নবী যদি হ্যাঁ তার বেটি ইমান না আনলে আল্লাহকে না মানলে সিঁড়ি কের মধ্যে আজকে নিয়ে যত পিড় যত তত গুলো কাগজ আর যত পীর মানলে আমরা ততই যত পীর মানতেছে তারা সবাই কি করতেছে কাজ করতেছে কারণ পীরকে যতজন ব্যক্তি পীর মানে ততজন ব্যক্তি পীরকে সুপারিশের মালিক অনুমান করে আল্লাহ কি বলতেছে ক্ষমতা এত সাহসে আল্লাহ অনুমতি ছাড়াই সুপারিশ করবে এত প্রশংসা এত গুণগান গাইবেন আল্লাহ সন্তুষ্ট নিয়ে বলবেন হাবি এরপর সত্যতা তুমি মাথা তুলো মাথা তুলো হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে থাকা তুমি তোমার মাথায় ওঠাও সরকার সুপারিশের মালিক আল্লাহ একমাত্র আর আজকে আমরা মনে করছি দিল্লারা সুপারিশের অধিকার দেয় বসে আসবে আজকে তারা কি করছে কতগুলো শিরকে আমাদের মনোযোগ তারা তারা মধ্যে আল্লাহ এবং মানুষের মাঝে কোনো মাধ্যম থাকতে পারে হ্যাঁ আল্লাহ এবং কোন মাধ্যম নেই আর আমল আমাদের আমল গুলো যে কবুল হবে আমল কবুল হওয়ার জন্য কোন মানুষের মাধ্যমের কোন প্রয়োজন একমাত্র আল্লাহ যদি কোন শর্ত থেকে থাকে সেই শর্তগুলো আল্লাহ নবীর আনুগত্য একমাত্র আল্লাহ নবীর আনুগত্য করে যদি কাজ করা হয় তাহলে সে আমল কবুল হবে আর অন্য কোনো ব্যক্তি যদি বলে আমার আনুগত্য করা তাহলে আমল কবুল হবে নাহলে হবে না তাহলে সে ব্যক্তি কি সে ব্যক্তি হয় নবী দাবি করলাম আল্লাহ সে ব্যক্তি হয় নবী দাবি করছে তাহলে সে আল্লাহ দাবি করছে কারণ আল্লাহ নবীর পদ্ধতি অনুযায়ী আমল না করে গ্রহণযোগ্য হবে না তো সে যদি দাবি করে যে আমার পদ্ধতি অনুযায়ী গ্রহণ আমল না করলে আমার কেবল হবে না তাহলে সে নবী দাবি করলো আর যদি বলে যে আমার পদ্ধতি আমি যা বলবো সেটাই মানতে হবে হ্যাঁ তাহলে ভুল মূলক তা মানতে হবে ঠিক গুলো তা মানতে হবে তাহলে তো সে আল্লাহ দাবি করলো কারণ সব কথা মানতে হবে আল্লাহ আল্লাহ যে বাঁ হাত দেয় বাঁ হাত দিয়ে খাওয়া আল্লাহ শরীর হাত দিয়ে খাওয়া তাহলে বাইন হাত দিয়ে খাইতে তো মজাই লাগে হ্যাঁ তাহলে এটা আমি পালন করলাম তাহলে ভালো লাগে আল্লাহ যা জিয়া জীবনটা কোরবান করে দাও তোমার রাস্তা হ্যাঁ প্রবাহিত করো আমার রাস্তায় আমার রাস্তায় তুমি তোমাকে কুরবানি করে দেখাও তুমি আমাকে ভালোবাসো এটা হলো কষ্টের কাজ তো আল্লাহ যে যে নির্দেশ দেয় ওটাই মানতে হবে তবে সেও বলে যে আমি যে দিয়ে ওটাই মানতে হবে তাহলে সেও তখন আল্লাহ দাবি করবে আল্লাহিলা আছে হ্যাঁ কোন ওসিলা যদি মানতে হয় তার শরীয়ত সম্মত ওসিলা মানতে হবে ওসিলা আছে শরীয়ত সম্মত কিছু অসিলা সেই ছাড়া সমস্ত ওসিলা কি বাতিল সমস্ত ওসিরা তবে সমস্ত ও শিলায় শিরিখ শুধুমাত্র আল্লাহ আল্লাহ রবি যে অসিলা গুলো বলে গেছেন সেই অশিলা গুলো আল্লাহ আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর নাম আছে আছে পরিপূর্ণ মহাত্তম আছে তোমরা আল্লাহর এই গুণাবরী মাধ্যম দিয়ে তোমরা আল্লাহ কাছে চাও সবাই কাছে জানতে পারলাম একটা আল্লাহ আল্লাহর দয়ার ওসিরা বললাম তাহলে আল্লাহর গুণাবলী তাহলে আল্লাহর গুণাবলী কে কি করা যাবে আল্লাহ বৃহস্পতি তার আল্লাহ বলছেন চিরজীবী স্তা তোমার রহমতের মাধ্যমে আমি কি তোমার কাছে ফরিয়াদ করতেছি তোমার কাছে আমি সাহায্য কামনা করতেছি উদ্ধার কামনা করতেছি হ্যাঁ তাহলে কি আমরা আল্লাহর রহমতের মাধ্যমে আমরা গণব